সেই একটু ছোট ছোট করে তাড়াতাড়ি হয়েছিল যেমন আমরা দেবব্রত বিশ্বাসের গানের ভেতরে দেখতে পাই ছোট ছোট করে বলেন সেটা একটা তার একটা নিজস্ব জট বিশ্বাসের গানের একটা স্টাইল তৈরি আচ্ছা ছবি বিশ্বাস তখন এবং দেখা যেত যে তার ফলে ওই যে ভঙ্গিতে উনি কথা বলতেন সেই সেটা ঐতিহাসিক নাটকের ক্ষেত্রে সব ক্ষেত্রে খুব ভালো লাগতো না অর্থাৎ একটু কেমন এইভাবে যদি এবং একটু ওই ধরনের একটু বিদেশ ঘেঁষা চরিত্র চরিত্র হতো তাহলে ক্ষেত্রে তার অভিনয় একটা অন্য জায়গায় পৌঁছে যেত যেমন আমি পিডাব্লিউজি বলে একটা নাটকে ওর একটা অভিনয় দেখেছিলাম সে অসম্ভব ধরনের ভালো এবং তার পাশে মানে অন্যভাবে দেবেন না বাবু অভিনয় করেছিলেন মহেন্দ্রবাবু তখন একেবারেই ঐতিহাসিক বা জাতীয় নাটক ছাড়া করতে পারতেন না এবং তিনি এমন একটা চরিত্র করেছিলেন যেটা বই বইয়ের শ্রেষ্ঠ চরিত্র কিন্তু ছবি বিশ্বাসের পাশে তিনি লাল হয়ে যাবেন একেবারেই ভালো লাগেনি মানে কোনো দর্শকেরই ভালো লাগছিল না অভিনয়টা কিন্তু মহেন্দ্রবাবু আবার তখন নিজের জায়গায় যখন যেতেন তখন তার পাশে তার পাশে ছবি বিশ্বাসকে অনেক সময় বিদেশি মনে করত যেমন একটা উল্লেখ করে বলি আমি একটা কম্বিনেশন নাইট দেখেছিলাম সেটা বইটার নাম হচ্ছে চন্দ্রশেখর চন্দ্রে চন্দ্রশেখর চন্দ্রশেখরে মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্য চন্দ্রশেখরের ভূমিকায় অভিনয় করেছিলেন আচ্ছা প্রতাপ ছবি বিশ্বাস ছবি সরজুবালা দেবী আচ্ছা এছাড়া মিহির ভট্টাচ সন্তোষ সিংহ নরেশ মিত্র ইত্যাদি তখনকার দিনের সব আছাই করা অভিনেতারা বিভিন্ন চরিত্রে তারা অভিনয় করেছিলেন জহর আঙ্গুলি ইয়েরা সবাই তখন তাতে করেছিলেন এবং দিনটি খুব বিশেষ করে স্মরণীয় সেই দিনেই ব্রহ্ম বড়ুয়া মারা গিয়েছিলেন আচ্ছা হ্যাঁ আচ্ছা এবং যে কারণে ওরা শ্মশান থেকে ফিরে এসে অভিনয় শুরু করতে আধ ঘন্টা নির্দিষ্ট সময়ের পরে আধ ঘন্টা দেরি এবং এটাও ছিল সে টিভি হসপিটালের উন্নয়ন কল্প চ্যারিটি হবে সেই কারণে শোটা বন্ধ দেখেছিলাম এটা মনেই হতো না মনে হতো যে তিনি যেন কতগুলো কথা বলে যাচ্ছেন যে কথাগুলো যে কথাগুলো কোথায় একটা জায়গায় ছুঁয়ে যায় অথচ আলাদা করে আমাকে চমক গ্রুপ থিয়েটারে ভঙ্গি তাতে যে ধরনের অভিনয় তিনি করুন কিন্তু বাইরে পাবলিক থিয়েটারের সঙ্গে তিনি যখন তখন তার অধিকার এই অর্থাৎ যে অর্থে আমরা মাদকথা বলতে পারি যে একটা চরিত্রে মাদকথা তৈরি হলো সেটা হতো না কিন্তু কোথাও এমন একটা জায়গা ছুঁয়ে যেত যেটা সাধারণ কোনো অভিনেতার পক্ষে সেখানে সেই জায়গা স্পর্শ করা কঠিন ছিল আচ্ছা এছাড়া আর বিশেষ ভঙ্গি আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল সেটা বলা যায় যে এক্সপ্রেশন লেস এক্সপ্রেশন অর্থাৎ আমি দু একটা উদাহরণ দিয়ে বলছি বলো না উল্লেখ করি যে উনি একটা জমিদারের নায়ক বা ওই ধরনের কোন চরিত্রে অভিনয় এই জমিদার খুব নিষ্ঠুর তিনি একজন সুদক্ষ মহাজনকে ধরে আনবার হুক সেই মহাজনটিকে ধরে আনা হয়েছে তার উপর জমিদার খুব খুব নায়বের ওপর কি নির্দেশ দেওয়া আছে আমরা জানি না নায় হিসেবে মহর্ষি এসে সেই লোকটিকে বলি আসুন আসনের মধ্যে আমরা কোন এক্সপ্রেশন পেলাম না যে তা থেকে উনি কি করতে চান চানের মধ্যে দরজা শেখরটা তুলে দিলেন কিন্তু তখন কোনো এক্সপ্রেশন দিলেন না যাতে করে আমরা বুঝতে পারি যে সাধারণ ক্ষেত্রে যে কোনো অভিনেতা হলো ওখানে একটা এক্সপ্রেশন দিয়ে বুঝিয়ে দিত যে এইবার একটা কিছু আমরা করতে যাচ্ছি কিছুই করলেন না জমিদারকে গিয়ে বললেন গুজু ধরে রেখেছে তাতেও কোনো এক্সপ্রেশন দিলেন না এরপরে পরবর্তী দৃশ্যে দেখা যাচ্ছে যে একটা কালী মন্দিরে গিয়ে রামদা মানে যা দিয়ে বলি হয় সেইটাতে ধার দিচ্ছেন মানে একটু পরে ওই লোকটিকে উনি বলি দেবেন কিন্তু তাতেও কোনো এক্সপ্রেশন দিলেন না সে মারাত্মক অবস্থা তৈরি কি করবে ই তো কোনোরকম অভিব্যক্তি কেটে দিয়েও সেখানে এই জিনিসটা একটা মাত্রা তৈরি করবে তখন দর্শক কিছু বলছে মানে খারাপ তো লাগছে না কিন্তু ভালো তাদের কিছু লাগছে মানে চমক দিচ্ছে না নাড়া দিচ্ছে না কিন্তু মহেন্দ্রবাবু যে মঞ্চে আসছেন ঢুকছে আর হাততালে দিচ্ছেন ঢুকছেন হাত তালে খানিকটা মহেন্দ্রবাবু অভিনয় অর্থাৎ মহেন্দ্রবাবু কিছু অংশে নিমন্দ লাহড়ির অভিনয়ের দ্বারা প্রভাবিত হয়েছিলেন এরকম ভাবা যায় এই সুরীলা কণ্ঠস্বর খারাপ হয়ে যায় তিনিও খুব ওই ধরনের অভিনয় করতেন এবং দর্শকদের জমিয়ে দিতেন তবে নিমন মধ্যে যতক্ষণ তিনি মঞ্চে থাকতেন তিনি চোখ ফেরাতে এবং একই চরিত্রে আমি শাহজাহান নাটকে উনি করতেন এবং ঔরংসেব আমি নির্মলী ছাড়া ছবি বিশ্বাস নীতিশ মুখার্জি নেশ মিত্র করতেন নরেশ মিত্র দেখি দেখেছি এবং পরবর্তীকালে সাজাহানো করেছিলেন কিন্তু সেটা আমি দেখি এই ঔরঙ্গজেব এরা সবাই করতেন মোটামুটি ভাবে একটা ধারায় শুধুমাত্র ব্যতিক্রম ছিল ছবি বিশ্বাসের অভিনয় সেই অভিনয় অনেক বেশি আধুনিক বলে মনে হয় অনেক আধুনিক মনে হতো এবং উনি ওইরকমভাবে চিৎকার করে ওই রকম সুরেলা অবস্থায় করে ইত্যাদি ইত্যাদি উনি কখনোই সেটা করতে পারতেন না শারীরিক কারণে জন্যে এবং তাতে করে মনে হতো যে এই এই অভিযোগ যেন করছে না যেমন সিরাজদৌল্লাল নাটকেও আমি ছবি বিশ্বাসের অভিনয় দেখেছি তিনি কখনোই ওই নির্মণ্ডলাহি বা এদের মতো না যেমন একটু খানিকে ঘটনাটা একটু অভিনয় হিন্দুর নয় এই বাংলা শুধু মুসলমানদের নয় মিলিত মুসলমানের বাংলা এই কোথায় কিন্তু ছবি বিশ্বাস বলতেন এ বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মুসলমানের ওরা এমন একটা সুরেলা ব্যাপার তৈরি করতেন যে সেই সুরের প্রভাবে দর্শক অভিভূত হয়ে ভেসে যেত সেখানে কি কথা বলছি সেটা বড় কথা নয় তার মডুলেশনটা কি সাংঘাতিক হ্যাঁ এতে হয়ে যেতেন মূল জায়গা থেকে অনেক সময় আমরা পিছিয়ে পড়তাম কিন্তু তখন বুঝতে পারতাম না যে এখনো আমি দেখেছি অনেক জায়গায় নির্মলন্দ লাইব্রেরির পুরো রেকর্ড যখন বাজে বহু লোক বাজার করতে গিয়ে দাঁড়িয়ে যায় হ্যাঁ ওই সুর এলাকা অনেকটা সরাসরি আচ্ছা কিন্তু ধীরে ধীরে সেই বদলগুলো আহ অন্যান্য অভিনেতাদের মতো পাবেন খুব শেষ বয়স পর্যন্ত মাহন্তবু জীবিত ছিলেন এবং শেষের দিকে তিনি অভিনয়ব্রের দিয়ে অনেক বদলও করেছিলেন তবে ছবি বিশ্বাসের অভিনয় তখন থেকেই কিন্তু সম্পূর্ণ বদল ছিল এবং মানে কথার অর্থ অনেক বেশি স্পষ্ট হয়ে আসতো দর্শকের কাছে কিন্তু দর্শক তখন সুরেলা অভিনয় খুঁজলেও ছবি বিশ্বাসের যে ব্যক্তিত্ব মঞ্চ ব্যক্তিত্ব যেটা পার্সোনালিটি সেটা আহ দর্শকের আলাদা রকমভাবে এছাড়া আহ যারা অভিনয় করেছেন তাদের মধ্যে অহিন্দ্র চৌধুরীর নাম খুব বিশেষ করে উল্লেখ করতেই হবে তার আমি কয়েকটা নাটক অভিনয় দেখেছি তবে মনে হয় তার অদ্ভুত ধরনের ফিটনেস ছিল শরীর ফিজিক্যাল মুভমেন্টস ভীষণ বৃদ্ধ বয়সেও ভীষণ সহজে অনায়াসে করতে পারতেন এবং সেগুলো দর্শকদের খুব ভালো লাগতো যে কোনো কারণে হোক অহিন্দ্র চৌধুরীর কোথায় কন্ঠস্বরটা এদের মতো একক সেই কারণে তিনি শরীর দিয়েছিলেন রঞ্জিত সিং এর একটা চোখ অন্ধ ছিল সেই একটা চোখ বন্ধ রেখে আগা করে অভিনয় করে এবং কোথাও সেটা ভুলক্রমেও সেই চোখটা কখনো একই সঙ্গে দুটো চরিত্র করতেন এবং কোথাওজে এবং আচ্ছা এটা তো তোমার মুখে আজকে প্রথম শুনলাম অন্য কেউ এই কথাটা কিন্তু এবং আচ্ছা এবং এবং অরিন্দ্র চৌধুরীও যে এইটা করতেন এইটা সম্পর্কে ওর একটা লেখাতে আমি পড়েছিলাম যে উনি যখন যুবক বয়সে প্রথম থিয়েটার কি অ্যামেচার থিয়েটার করতেন তখন কি করে দর্শককে আকর্ষণ করা যায় এই এইরকম সব ভাবতে ভাবতে উনি ভাবলেন যে একটা লোককে আমি দেখেছিলাম সে বৃদ্ধ সেইরকম প্যানালিটিক পেশেন্ট তা এইটা যদি আমি অভিনয়ে আনি তাহলে ব্যাপারটা কেমন লাগবে বলে ও ওর বাড়ির যিনি পরিচালক তাকে উনি এইটা ডেমনস্ট্রেট করে দেখিয়েছিলেন এবং তখন তিনি বলে যে হ্যাঁ এটা বেশ মজার ব্যাপার তারপর উনি এটা অভিনয় এটা যায় যে নিজের খুঁজি বলে অটোবায়োগ্রাফি যেটা আছে তার মধ্যে এটা উল্লেখ আছে অহিন্দ্র চৌধুরীর অভিনয়ের মধ্যে আছে। উনি একটু বেশি অতি নাটকীয়তা কোথায় পছন্দ করতেন অর্থাৎ তুমি নাটকগুলো বাছাই করতেন সেই রকমভাবে যেমন ধরা যাক মাইকেল শিশির কুমার করেছেন মাইকেল অহীন্দ্র চৌধুরীও করেছেন কিন্তু দুটো ভিন্ন নাটক শিশিবাবু মাইকেলের প্রায় সমস্ত জীবনটা ধরেই করবার চেষ্টা করেছেন অহীন্দ্র চৌধুরী পছন্দ করলেন যে মাইকেলের শেষ চার বছর অর্থাৎ যেখানে চূড়ান্ত বিপর্যয়ের মধ্যে তার উত্থান ভেতরে ঠুকছেন মাইকেল এরকম ভাবে সেই পাওনাদার টার ইত্যাদি এইভাবে ভেতরে ঢুকতেন আর কি সেই চারপর প্রথম নাটক জমিয়ে দেওয়ার এবং তাতে একটা জায়গায় ব্যবহার করেছিলেন এখন শুনলেটা কিরকম লাগে হ্যাঁ অর্থাৎ এটার কোন কারণ ছিল না এটা ব্যবহার না করলে কিন্তু এটা আমার মনে হয় সিম্পলি একটা স্টাম্প ধরনের যে মাইকেলের অপশান থেকে মাইকেলের ব্যবহৃত কোনো টেবিল তিনি কিনে নিয়ে নিজস্ব ধারা ছিল দীর্ঘকালই আমি দেখেছি এবং আরো কিছু কিছু চলচ্চিত্র আছে এখন পুরোনো দিনের অভিনেতাদের সঙ্গের সঙ্গে কাজটা এবারে তোমার কাজটা কি রঙে গেল সে কথা গঙ্গার সঙ্গে আমি খুব ছিল কিছুদিন তবে খুব ভাবে পারি পারিনি এই আমি অর্থাৎ আমি আমার দাদার সঙ্গে থাকতাম তিনি চলে এলেন নর্থ ক্যালকাটায় নর্থ চলে আসার পরে আমাকে ওর সঙ্গে চলে আসতে বলি এবং নর্থ ক্যালকাটায় আসার পর আমি গোটাতেই বলেছিলাম যে আমাদের আর্থিক অবস্থা একেবারেই ভালো ছিল না সেই কারণে এইখান থেকে নিয়মিত তারপরে ধীরে ধীরে যোগাযোগটা কমে যেতে লাগবে তখন থিয়েটারের ব্যাপারটা ভিতরে ভিতরে নাড়া বলবো তখন কিছু লেখাপড়া পাঠানের পর বন্ধ হয়ে গেল এবং আমি চলে এলাম আচ্ছা এসে তারপর বিভিন্ন ভাবে কাজকর্ম খোঁজা খোঁজা ইত্যাদি এর সঙ্গে সঙ্গে ওই আবেগটাও কাজ করতে বসে গল্প করে সময় কাটাতে না আচ্ছা তখন একটা পত্রিকা করা যায় একটা করা যায় এই ধরনের অন্যান এই করতে কিছু ছেলে পাওয়া গেল এবং তখন আমরা ভাবলাম একটা থিয়েটার ঠিক তার আগেই ওখানে ভুবনেশ্বর পাণ্ডে যার নামে ভুবনেশ্বর পাণ্ডে অর্থাৎ তার বাবা বা তার নাম হচ্ছে মনমোহন পাণ্ডে যার মনমোহন থিয়েটার কলকাতা আচ্ছা আচ্ছা সেই মনমোহন পাণ্ডের বাড়িতে প্রথম একটা থিয়েটার করার অফার আমাদের এবং আমি তখন খুব দ্রুত একটা ওয়ান অ্যাক্ট ওই দ্য করে একটা একটু বড় বছর তাড়াতাড়িতে ওইখানে আমরা অভিনয় করলাম এবং সেটা ওরা বেশ সবাই বললে বেশ ভালো হয়েছে রয়েছে এইসব হওয়ার পর তখন মনে হল বাচ্চা এটা কোন সানের কথা হবে মোটামুটি ঘটকের একটা নাটক আমরা স্থির করলাম নাটক তার নাম দলিন এই দলিন গণনাট্য সঙ্গে খুব সাকসেসফুল হয়েছিল এবং তখন তাতে ঋত্বিক খট কালী ব্যানার্জি মামতা চামে এরা সবাই তাতে অভিনয় করেছিলেন এবং বম্বে গিয়েও খুব নাম টাম করে তারপরে ধীরে ধীরে সেই নাটকটা পাঠিসানকে কেন্দ্র করে নাটকটা এই নাটকটা আমার মনে হলো যে এটা করা যারা আমার সঙ্গে অভিনয় করবে তারা সবাই খুব কম বয়সী ছেলে মেয়ে আমি যদি তখন কেদারায় করাত তাহলে তার মনে কেন কিভাবে কি ধরনের থিয়েটার হওয়া উচিত এই সম্পর্কে তাদের কোনো পরিষ্কার ধারণা ছিল না তোমার ছিল ততদিনে আমি খানিকটা যেহেতু ওগুলো চলবে না ওগুলো আমাদের জন্য নয় আমরা অন্যরকম ভাবে থিয়েটার করব ঠিক আছে এখন আমি যেভাবে ভাবছি সেই ভাবনাটা এরা স্পষ্টভাবে না বুঝলেও এরা মোটামুটি আমার মতো করে ভাববার চেষ্টা করলো এবং তার মধ্যে অনেকেই এই যে প্রশিক্ষণ বলে একটি পত্রিকা আছে প্রশিক্ষণের যে এডিটার স্বপ্না ওই স্বপ্না তখন আমার সঙ্গে অভিনয় প্রথম এলো বাচ্চা এরকম তখনই কিয়া ছিল কিয়া চক্রবর্তী এরকম আরও অনেকে ছিল এরকম সব সবাই সবই সব সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফার্স্ট ইয়ার এরকম সব পড়ে পড়ে তখন আমি আইপিটিএ থেকে আমার কিছু পুরনো বন্ধুদের সংগ্রহ করলাম যাদের একটু আছে এবং মোটামুটি মিচর চার পাঁচটা রোলে তাদের বাকি ওদের নিয়ে কাজটা করতে শুরু করলাম এবং খুব করে প্রায় মাস ধরে আমরা রিহার্সাল করেছিলাম তাতে তাপসটা লাইট করেছিলেন মানে এই ব্যাপারগুলো যে হয় এটা তখন সবাই ছোট মানে পবিত্র গঙ্গোপাধ্যায় ছেলে এটা তখন সবাই খুব ছেলে মানুষ কিন্তু অন্য একটা আবেগ নিয়ে কাজ আজকে বলতে পারি হয়তো কিছু সময় লাগতো খুব ভাবতে হতো আচ্ছা এইটা এই করলে এটা ব্যালেন্স হচ্ছে এটা এই এটা হচ্ছে ওটা এইভাবে সাজিয়ালে পরে হয়তো হ্যাঁ এবং এইভাবে একটা দৃশ্যকে পরিকল্পনা করে সেভাবে এবং আমি খুব সতর্ক ছিলাম যেটা হওয়ার পর এটা কোন নামে করলে তখন এটা হ্যাঁ তখন আমি যে দলটা তৈরি করলাম সেই দলের নাম হচ্ছে গণ আচ্ছা গণধর্ম তো এখনো আছে ছোট বড় কারণ একটা সময় আমরা একটা করেছিলাম ছ মাস ধরে এবং প্রত্যেকটা নতুন নাটক এবং সব মানে নতুন আধুনিক ছেলেদের লেখা তাদের কাকে আমরা বলতে পারি যে তিনি এছাড়া সবই প্রায় নতুন লেখা এবং প্রথম সেখানে আমরা কাপনাট্য করি যাইর আগে কখন। বাংলাতে এত বড় মঞ্চে লেখা নীলকণ্ঠ তখন এই মনোজ মিত্র এরা সব তখন আমাদের সঙ্গে অভিনয় করে মমতা চট্টোপাধ্যায় এরা এখন সবাই খুব বিখ্যাত ব্যক্তি হয়ে গেছে। যেমন ধরুন এই দলিল নাটকের পরে আমি করেছিলাম থানা থেকে আসছি সবই তখন থানা থেকে আসছি লেখা হয়েছে এই সময় থানা থেকে আসছি নাটকে আমরা করলাম সেটাও খুব সমাদৃত হল তারপরে আমরা মন্মথ রায়ের লেখা অমৃত অতীত বলে একটা নাটক করেছিলাম আচ্ছা বাইল এর মধ্যে ওই গিরিশ নাট্য প্রতিযোগিতা হয় সেখানে বালবত কার্গি একটা নাটক বালভান কার্কি তখন বোধ হয় মস্কো আর্ট থিয়েটারে কাজ করতেন সেখানে সেই সময়তেই একটা নাট্য লিখেছিলেন সেটা তদানীতল গণনাট্য সঙ্গে গণনাট্য সঙ্গে দুটো পত্রিকা একটা বাংলায় একটা ইংরেজি বাংলা পত্রিকাটার এডিটার ছিলেন সলীল চৌধুরী এবং ইংরেজি পত্রিকাটার এডিটার ছিলেন ডেভিড কোহেন সেই পত্রিকাটার নাম ইউনিটি এই ইউনিটি পত্রিকাতে রাইস সুপস বলে একটা আমরা স্বামী সঙ্গে ওখানে করি এবং ওটা স্ক্যান করে নাটকটি দেখে সেদিনে বিচারক মন্ডলীর মধ্যে মন্মথ রায় উপস্থিত ছিলেন তিনি নিজে উচ্ছ্বসিত হয়ে ভেতরে গিয়ে সহজকে জড়িয়ে জড়িয়ে ধরেন এবং বলেন যে তোমাদের জন্য আমি কি করতে পারি বলো তখন আমরা বলেছিলাম আপনি আমাদের একটা নাটক লিখে দিন আমাদের আমাদের জন্য একটা নাটক লিখেছিলেন সে নাটকটার নাম অমৃত সেটা গোপাল দেবকে আহ প্রথম রাজা গোপাল কেন্দ্র করে নাটকটা লেখা এবং তাতে আধুনিকীকরণ এই হয়েছিলাম তারপরে আরো অনেক নাটক করেছিলাম সব করার পর আমি শেষ নাটক ওখানে করেছিলাম শঙ্খ বিমল গ আর কোন কিন্তু বহুরূপী পত্রিকাও শুধুমাত্র বহুরূপীর মুখপত্র এইরকম বলা হ্যাঁ কিন্তু আমরা চেয়েছিলাম যে এটা আধুনিক থিয়েটারের মুখপত্র এবং সেইভাবে ছরে একটা সংখ্যা হয়তো বেরোয় কম বেরোয় কিন্তু তখন নিয়মিতভাবে কোয়ার্টারলি পত্রিকা হিসেবে বেরোতে এবং সবাই এই গন্তব্য পত্রিকার জন্য